সাইদ ইবনু ইয়াসার রহমাত আলহি হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনু উমর রদ আলাহন এর সঙ্গে মক্কার পথে সফর করছিলাম সাইদ রহমাতুল্লা আলাহি বলেন আমি যখন হয়ে যাবার ভয় করলাম তখন সওয়ারি হতে নেমে পড়লাম এবং বিতরের সালাত আদায় করলাম অতপর তার সঙ্গে মিলিত হলাম তখন আবদুল্লাহ ইবনু উমর রদাহ তু আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কোথায় ছিলে আমি বললাম ভোর হয়ে যাবার ভয়ে নেমে বিতর আদায় করেছি তখন আবদুল্লাহ হিবনে উমর রদিয়্লাহ ত বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই আমি বললাম হ্যাঁ আল্লাহর কসম তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উটের পিঠে ভিতরের সালাত আদায় করতেন